অন্যান্য বন্ধুদের মধ্যে এইভাবে একটা সমতাই চলে আসবে এই জন্য হাদিসে সামাজিকতা গ্রহণের ক্ষেত্রে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা হলো যে আল্লাহদা তু খুম জল জলি সুহ খাই মিন আল্লাহদা নির্জনে থাকা একা একই থাকা বিচ্ছিন্ন থাকা কারো সাথে না মেশা এটা ভালো মন্দ পরিবেশে গমন থেকে খারাপ পরিবেশের সাথে মিশা থেকে। আর ভালো পরিবেশে মিল মিশা ভালো বন্ধু বন্ধু সাথে সংযুক্ত হওয়া একা একই থাকার চেয়ে ভালো ভালো যারা তাদের সাথে যখন মিশা হবে তো তাদের লেভেলটা তাদের ভালো গুণ নিজের মধ্যে আসবে অনেক আমল নিজেও সেইগুলির প্রতি এমন সাহস বা সেই পর্যায়ের একটা উদ্যম দৃঢ়তা আসে না যখন আমি দেখব এই আমলগুলো অন্যরা অবলীলায় করে যাচ্ছে তখন আমার মধ্যেও সেটার একটা স্বাভাবিক অবস্থা চলে আসবে খারাপ কাজগুলোর বিষয়টা এমন খারাপ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 তারপরও তারা বিরত থাকতো না কিন্তু বিরত না থাকা সত্ত্বেও এই ভালো লোকেরা ওই মন্দলোকদের সাথে উঠা বসা চলাফেরা লেনদেন এইগুলো আগের মতোই ঠিক রাখত ফলে আল্লা তালা এই দু শ্রেণীর অন্তরকে এক বানিয়ে দিয়েছে পরে যখন আজাব এসেছে এই দু শ্রেণির উপর আসাম এসেছে ব্যক্তিগতভাবে তাদের ওই খারাপ কাজগুলো না করার দ্বারা তাদের অন্তর কি হয় না ভালো থাকে না তাদের মতোই হয়ে গেছে এই জন্য খারাপ পরিবেশ তো খারাপ পরিবেশ এর প্রভাব তো খারাপই কারণ মানুষের অন্তর হয় কি দিয়ে। ওই যে গতকাল ভাই আলোচনা করলেন যে বাহ্যিক পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আর ভিতর্গত পাঁচটা শক্তি দিয়ে ভিতর্গত পাঁচটা শক্তি হলো মানুষের খেয়াল কল্পনা এগুলো আর বাহ্যিক পঞ্চ ইন্দ্রিয় হল চোখ দিয়ে যা দেখে সেই হিসাবে অন্তরে এটার একটা জল্পনা কল্পনা আসে কান দিয়ে যা শুনে হাত দিয়ে যা ধরে মুখ দিয়ে যা খায় এইগুলোর একটা প্রভাব দিলের মধ্যে আসে সেই হিসাবে দিলটা তৈরি হতে থাকে সারাদিন একজন গান বাধ্য নিয়েছিল বিভিন্ন ধরনের নাটক উপন্যাস এগুলো নিয়েছিল তা সে স্বপ্নেও কি দেখবে এগুলোই দেখবে তার অন্তরে এইগুলোই বাঁচতে থাকবে সারাদিন আর একজনে ভালো মজলে সারা দিন কল্পনা করেছে জান্নাতের জাহান্নামের আল্লা তালার হুকুমগুলোর আখেরাতের দৃশ্যগুলো সে কল্পনার মধ্যে রেখেছিল তো ঘুমের মধ্যে কি দেখবে সে স্বপ্নে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 জাদুঘররা ঠিকই কি করেছে শুনেছে এর প্রভাব একটা সৃষ্টি হয়েছে এখন আমাদের পরিবেশ এটা তো রাতারাতি আমার ইচ্ছায় আমি কি করতে পারব না পরিবর্তন করতে পারবো না এখন বাঁচার জন্য ব্যবস্থা হলো এই পরিবেশ থেকে নিজেকে গোটা নেওয়া দূরে রাখা আর যতটুকু আমি মিশব ততটুকু নিজের ভিতরের বিষয়টার এই দৃঢ়তা নিয়ে মিশতে হবে কেউ যদি এই দৃঢ়তা ছাড়া মিশতে যায় তাহলে সে এই পরিবেশের সাথে নিজে কি হয়ে যাবে হ্যাঁ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 তখন তার মনের মধ্যে যে আবেগ থাকে স্বাভাবিক সুখের অবস্থায় সে আবেগটা থাকে কোরবানির অবস্থায় যে আবেগ থাকে স্বাভাবিক সুখের অবস্থায় সে আবেগটা থাকে এই জন্য আসলে মূল বিষয় ঘুরে ফিরে সেটাই হ্যালমি মজবুতি আমূলের দৃঢ়তা মানে নিয়তের পরিশুদ্ধতা এই বিষয়গুলোই এই ক্ষেত্রেও তার জন্য মানে বাঁচার রক্ষা কবচ তাকে বাঁচে ইনশাল্লাহ এগুলি বাচার জন্য তার উপকরণ হবে এই ক্ষেত্রেও যদি কারো দৃঢ়তা না থাকে তাহলে আসলে এমন কোন তাবিজ নেই যেটা দিয়ে শুধু তাকে ফু দিয়ে দিয়ে দেওয়া হবে আর এটা গলায় লটকায় রাখবে কি হয়ে যাবে বেঁচে যাবে কারোর জন্যই না এটা শুধু যারা জেনারেল শিক্ষিত তাদের জন্য না সবার জন্যই যারা যারা স্বাভাবিকভাবে দিনই পরিবেশে তারাও কি এই দুনিয়ার এই প্রভাব দ্বারা প্রভাবিত হচ্ছে না দুনিয়ার এই আদর্শ দিয়ে নিজেদের মানে কোরআন শূন্য থেকে উৎসর্গিত কোরআন শূন্য থেকে পাওয়া যেই আদর্শ ছিল সেটাকে পিছনে ফেলে দেওয়া হচ্ছে না মান জাল আল কোরআনা খালফা জাহরহী কোরআনকে নিজের পিছের পিছনে রেখে দিল এটা কি হচ্ছে না কোরআনের শিক্ষা একটা কিন্তু আমি সামনে চলতেছি ভিন্ন একটা শিক্ষাকে যেহেতু পুরা পৃথিবীর পরিবেশ এমন হয়ে পড়েছে আর আল্লাহ তালা জানেন পরিবেশ এমন কী হবে এই জন্যই আসলে আল্লাহ তালা সেই হিসাবে ব্যবস্থা দিয়ে রেখেছে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 তার কল্পনার বাইরে থেকে এখানে লক্ষ্যটা রাখতে হবে যে আল্লাহকে সামনে রেখে সে কাজটা করতেছে আল্লাহকে বড় বানিয়ে আল্লাহকে ভয় করে সমাজকে না। কেনা মাতা পিতা কেনা বন্ধু বান্ধবকে না আত্মীয় স্বজন কেনা চাকরি কেনা দুনিয়ার নিজের যে কিছু হবি নিজের যে কিছু আগ্রহ নিজের যে কিছু যশবা ছিল সেইগুলো কেনা বা হাহে সাথে নফসানি কেউ না নিজের সুযোগ সুবিধা কেউ না নিজের কনফুট কি জানি কন কনফুট জোন কেউ না সে আসলে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 এই চিন্তাগুলো আসে আসলে সব চিন্তাকে যদি আমরা এক চিন্তা বানিয়ে নেই। মান যাওয়াল্লাহ হুম মাহু হাম্মা কেউ যদি তার সব চিন্তাকে এক চিন্তা বানিয়ে নেয় হাম্মা আখিরাতিহি আখিরাতির চিন্তা কাফাহুল্লাহ হুমো মা জামিয়া আল্লাহ তালা তার দুনিয়ার সব চিন্তার জন্য যথেষ্ট হয়ে যাবে ওমান তশা আবাদ বিহিল হুম মফি আহওয়ালি দুনিয়া দুনিয়ার বিভিন্ন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 যে এই ঘটনাগুলো আমি উল্লেখ করছি পূর্বের নবীদের ঘটনাগুলো আপনার অন্তরকে সুদৃঢ় করার জন্য যেখানে রাসুল সাল্লা সাল্লামকে ওই বিপদের মুখোমুখি করতে গিয়ে আল্লাহ তাল্লাহ ওই দৃঢ়তা ব্যবস্থা করেছেন পূর্বের আম্বিয়া আল ইমুদ সাল্লা তাের দিয়ে ঘটনা দিয়ে কারণ রাসুল সাল্লাহসাল্লাম তো আল্লাহর নবী অন্যান্য নবীদের ঘটনা দিয়ে রাসুল সাল্লাহসাল্লাম কি কী করেছেন দৃঢ় করেছেন সুতরাং আমরা যেই পথে চলমান এই পথে পূর্বে কেউ কি চলে নেই সুতরাং তাদের দৃঢ়তার ঘটনাগুলো তাদের জীবনী এগুলো আমাদের এখানের দৃঢ়তার কি হবে সহায়ক হবে ইনশাল সোহানুল্লাহ সুলহানুল্লাহ